আবদুল্লাহ ইবনু উমর তালন হতে বর্ণিত তিনি বলেন আমরা যুদ্ধের সময় মধু ও আঙুল লাভ করতাম আমরা তা খেয়ে নিতাম জমা রাখতাম না